আমরা চতুর্থ প্রাথমিক মূলনীতি অর্থাৎ সাবর নিয়ে আলোচনা করছিলাম সাবর হল চতুর্থ ও সর্বশেষ প্রাথমিক মূলনীতি আজকে আমরা সাবর নিয়ে আমাদের আলোচনা শেষ করবো ইনসা আল্লাহ এটি শেষ করার সাথে সাথে চারটি প্রাথমিক মূলনীতি বিষয়ক আলোচনাও শেষ হবে এর আগের একটি দার্সে আমি বলেছিলাম ফালাইয়া আল্লাহ আল্লাহ পরীক্ষা করবেন যাতে তিনি জেনে নেন এখানে সবার মনে যে প্রশ্ন আসতে পারে জানার জন্য আল্লাহ তাল্লাহ পরীক্ষা করা লাগবে কেন তিনি তো এমনিতেই সবকিছু জানেন তাহলে তার পরীক্ষা করার কি দরকার আল্লাহ যদি অতীত বর্তমান ও ভবিষ্যতের সবকিছুই জানেনি তাহলে তিনি কেন পরীক্ষা করবেন কোন পর্বত শৃঙ্গ হোক কিংবা কোন সমুদ্র অথবা নদী এমন কিছুই নেই যার একেবারে কেন্দ্রবিন্দু গভীর থেকে গভীরতম সবচেয়ে অন্ধকারচ্ছন্ন কোনো কিছু সম্পর্কেও আল্লাহ তা জ্ঞাত নন এতে কারো কোনো সন্দেহ নেই কারো মনে কোনো জিজ্ঞাসাও নেই অন্ধকার রাতে কোনো পাথরের ওপর দিয়ে যদি কোনো পিঁপড়া হেঁটে যায় তবে তিনি তা দেখতে ও শুনতে পান ঠিক এই মুহূর্তে আমাদের উপর দিয়ে পিঁপড়া হেঁটে গেলে আমরা এর কোন শব্দ পেতাম না এমনকি বুঝতামও না ار الله سبحانه وتعالى سات আসমানের উপর থেকে সেই শব্দ শুনতে পান ওয়া ইনদাহু মাফاتیহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বরি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন জলে স্থলে যা কিছু আছে তা তিনিই জানেন তার অজ্ঞাত সারে একটি পাতাও ঝরে না মৃত্তিকার অন্ধকারে এমন কোন শস্যকণা কিংবা রস যুক্ত শুষ্ক বস্তু পড়ে না যা সুস্পষ্ট কিতাবে নেই সুরাহ আল্লাহামের আয়াত কাজেই সব কিছুই লিপিবদ্ধ আছে এবং আল্লাহ তালা সব কিছু সম্পর্কে জ্ঞাত আছেন কিছুদিন আগে আমি আমার প্রিয় ছাত্র ছোট্ট মুহাম্মদের সাথে কথা বলছিলাম মুহাম্মাদের বয়স সাত বছর সে ইউকের বাসিন্দা তো আমি তাকে বলছিলাম আমাদের বাড়ির পেছনের খোলা জায়গাটিতে যদি তোমার ও আমার একটি ছোট্ট বেবি ছুঁই থাকতো আমরা এর ঝরে পড়া পাতাগুলোর সাথে কিছুতেই পেরে উঠতাম না কতগুলো পাতা ঝরেছে কোনটা কোথায় পড়েছে কোথায় যাচ্ছে এগুলোর কিছুই আমরা হিসাব রাখতে পারতাম না একটি ছোট্ট বেবি ট্রির বেলাতে যদি আমাদের এই অবস্থা হয় তবে একটি ঘন বনের বেলায় কেমন হবে গাছপালায় ঘেরা একটি বনে গিয়ে দেখুন কিংবা মানচিত্র দেখুন দেখবেন এতে কি বিপুল পরিমাণ গাছপালা আছে জেনে রাখুন এর প্রতিটি গাছে কতগুলো পাতা আছে এক একটি পাতা কখন কোথায় কোন স্থানে ও কিভাবে ঝরে পড়ছে ঝরে পড়ার আগে কোথায় ছিল এবং ঝরে পড়ার পর তারা কোথায় যাচ্ছে এর সবকিছুই আল্লাহ সুভায় জানেন ওয়ামা তাসপুতিন ইয়ালামুহা তাঁর অজ্ঞাত সারে একটি পাতাও ঝরে না এমনকি মাটির অন্ধকার কিংবা সাগরের গভীর অন্ধকার তলদেশে এর চেয়েও ক্ষুদ্র শস্যকোনা সম্পর্কেও তিনি অজ্ঞাত নন এবং আমি এবং আপনি খালি চোখেও তা দেখতে পারবো না সুতরাং ওই প্রশ্নের উত্তর দেয়া একেবারেই সহজ আল্লাহ করেছেন এবং আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী সু আন কাবুতের তিন নম্বর আয়াত অবশ্যই আল্লাহআ জেনে নেবেন কারা মুমিন এবং আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুজাহিদ ও সবরকারীদেরকে জেনে নিই এবং আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি সুরা মুহ একত্রিশ নম্বর অর্থাৎ মুজাহিদিন এবং সবরকারী কারা তা জানতে আল্লাহ পরীক্ষা করবেন এবং মানুষদের মধ্যে ভালো ও খারাপ এই দিনগুলো আমি অদল বদল করে থাকি যাতে আল্লাহ ইমানদারদের জানতে পারেন এবং তোমাদের মধ্যে কিছু লোককে তিনি শহীদ হিসেবে গ্রহণ করতে পারেন সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াত এবং তিনি মুনাফিকদেরকেও জেনে নেবেন তাদেরকে বলা হয়েছিল এসো আল্লাহর পথে যুদ্ধ করো কিংবা প্রতিরক্ষা করো সুরা আলী ইমরানের একশো সাতষট্টি আয়াত সুতরাং আল্লাহ সুবাহ মুনাফিকদের কেও জেনে নেবেন আর আমি নাজিল করেছি লোহা যাতে আছে প্রচণ্ড রণশক্তি এবং মানুষের জন্য অনেক উপকার এটা এজন্য যে আল্লাহ সুভায় তাকায়লা জেনে নেবেন কে না দেখেই তাকে ও তার রাসুলদেরকে সাহায্য করে সুরা আলহাদিদের পঁচিশ নম্বর আয়াত অর্থাৎ আল্লাহ সুভায় নাহা তাগায় আমাদের পরীক্ষা করবেন যাতে তিনি জানতে পারেন কে তার দিনকে বিজয়ী করার জন্য কাজ করবে এক কথায় সবার প্রশ্নের জবাব হল আল্লাহ সুবাহ তার জ্ঞানকে মানুষের শাস্তি কিংবা পুরস্কার পাবার শর্ত হিসেবে নির্ধারণ করতে চান না বরং তিনি আমাদের আমলের ভিত্তিতে তা নির্ধারণ করতে চান আল্লাহ আমাদের সবকিছু জানেন তা সত্ত্বেও তিনি তার অপরিসীম করুণা ন্যায় বিচার ও সীমাহীন কিছু জানার পরেও আল্লাহ সবাই তালা আমাদের পরীক্ষা করেন যাতে আমাদের আমলগুলো তিনি প্রমাণস্বরূপ উপস্থিত করতে পারেন নেকর ব্যক্তির নেক আমল প্রমাণ করবে যে সে নেকর এবং বধকার ব্যক্তির আমল প্রমাণ করবে বদকার আসলে সময়ের সাথে সাথে আমাদের মধ্যে সাবরের পরিমাণ কমতে থাকে তাই এ নিয়ে বেশ কিছু গল্প আয়াত হাদিস ও বাণীর উল্লেখ করা হয়েছে বিপদে আমাদের জন্য কেবলই সাবর সাবর এবং সাবর যেহেতু তা ক্রমশই ফিকে হয়ে আসে তাই এই দার্স থেকে আপনি যা শিখেছেন তার উপর আমল করবেন এটা আপনার বিষণ্নতাকে সাবরের মধুতে ভরপুর করে দেবে আপনাকে আরো অনুপ্রেরণা দেবে আপনাকে সাবরের উপর টিকে থাকার শক্তি জোগাবে আর আপনি এও উপলব্ধি করবেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন রাসুল উল্লা বলেছেন আজমিন মুকমিনের ব্যাপারটি আশ্চর্যজনক সবকিছুই তার জন্য কল্যাণকর একমাত্র মুমিনের বেলাতেই এমন হয়ে থাকে আমার মতে রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম ইফকের ঘটনায় সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন ইফকের ঘটনা হলো যখন মুমিনিন আনহার চরিত্রের উপর অপবাদ আরোপ করা হয়েছিল সবচেয়ে কঠিন না হলে অন্তত এটা বলা যায় সেটা ছিল তার জীবনের সবচেয়ে কঠিনতম পরীক্ষাগুলোর একটি রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের সম্মানের উপর অভিযোগ আরোপিত হয়েছিল তিনি তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির ব্যাপারে অভিযুক্ত হয়েছিলেন सुल्लाह आपनी का सब चेसि भल आयशा के आयारल्ला आन के लिए गर्वित छने एक क्या सम्मान सफवान रदी अल्लाह तला सम्मान सम्मान प्रश्नबिद होबू बकर रदी अल्लाह तनहू के सबाई नींदा कर आयशा रदीअल्लाह तला आन मर्म ओ और कष्टे कतर हो पड़े এ ছিল তাঁর জীবনের চরম বেদনাদায়ক মুহূর্ত তিনি আমাদের মা আমাদের সম্মান আমাদের যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল তোমরা একে নিজেদের খারাপ মনে করো না বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনকর বলেছেন আজ পরীক্ষা চোদ্দশো বছর পার হবার পরেও এর কল্যাণ আমাদের মাঝে রয়ে গেছে শিয়াদের স্বরূপ এবং আমাদের মায়েদের প্রতিদের প্রতি তাদের তীব্র ঘৃণার কথা সবাই জানা আছে অবশ্যই তিনি তাদের মানন কারণ তিনি একমাত্র তাদেরই মা বাস্তবে অনেক আহলুসুন্নার দাবিদারকেও আমরা দেখতে পাই যে তারা তাদের এই মায়ের ব্যাপারে ঈর্ষান্বিত হয় না গায়রাত নেই অথচ আপনি যদি কারো মাকে নিয়ে কিছু বলেন সে হয়তো সারা জীবনের মতো আপনার সাথে কথা বলাই বন্ধ করে দেবে অথচ আয়সাকে নিয়ে কথা বললে এটা তাদের উপর তেমন কোনো প্রভাবই ফেলে না আয়সা হলে ব্যাপার না কিন্তু নিজের মাকে নিয়ে বললে বিরাট কিছু আইসাকে নিয়ে যে কেউ কথা বলতে পারবে কিন্তু নিজের মায়ের বেলাতেই হলেই সমস্যা এটা যে খারাপ কিছু ছিল না এটা তার খুব সামান্য একটি উদাহরণ এই ঘটনা থেকে আসা কল্যাণ ও বারাকাত আজ চোদ্দশো বছর পরেও বহাল আছে রদিয়ালু তালা আনহা মঙ্গলজনক এটা যেকোনো পরীক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য কখনো কখনো আপনি সেটা বুঝতে পারবেন আবার কখনো আপনি হয়তো বুঝতে পারবেন না মূল পয়েন্ট হলো আপনি কষ্টদায়ক কথার বিপরীতে সাবর করুন দয়া করে সাবর করুন আপনাকি নিয়ে বলা বাজে কথা কোনো অভিযোগ ইসলামের বিধি বিধিনিষেধ মেনে চলার কারণে আপনাকি নিয়ে অন্যদের মাঝে চলা ঠাট্টা তামাশা এবং তাদের বিভিন্ন বিরক্তিকর আচরণের বিপরীতে সাবর করুন আপনার আগে সালাফদের সাথেও এমন হয়েছে আপনাকে যদি আপনার নিকাব নিয়ে উপহাস করা হয় আপনার দাড়ি সবার মাঝে আপনার সালাত আদায় আপনার দাওয়া কিংবা সাহাবারু তাল আনহুম আজমাইন ও সালাফদের অনুকরণে কুরআন ও সুন্নার উপরে প্রতিষ্ঠিত আপনার আদর্শ ইত্যাদি নিয়ে যদি আরো বেশি এসবের সম্মুখীন হয়েছেন ইব্রাহিম ইবনু আহামকে এক ব্যক্তি একবার গালমন্দ করল বলল তুই একটা কুকুর ইব্রাহিম ইবনু আহাম রাহিমাহুল্লা খুব ধীরস্থির ও শান্তভাবে উত্তর দিলেন ঠিক আছে তবে আমি যদি জান্নাতে যাই আমার ধারণা আমি কুকুরের চেয়ে ভালো হব আর যদি যাই তাহলে আমি তো কুকুরের চেয়েও নিকৃষ্ট এই কথা বলে তিনি চলে গেলেন একবার এক বিখ্যাত আলিমকে এক লোক অভিশাপ দিল গালিগালাজ করল সে বলল আমি তোর এত বেশি মানহানি করব এবং অভিশাপ দেব যে তা তোকে কবরে নিয়ে যাবে সেই আলিম তাকে বললেন এটা আমাকে নয় বরং তোমাকেই কবরে নিয়ে যাবে এ কথা বলেই তিনি হাঁটা শুরু করলেন আল আহনাফ বিন কয়িস এক জ্ঞানী ব্যক্তি ছিলেন একবার এক লোক এসে তাকে গালমন্দ করা শুরু করল চিৎকারে করতে লাগল তার বাহনে চড়লেন এবং তারপর দিকে ফিরে লোকটির দিকে বললেন তোমার যদি আর কিছু বলার থাকে তবে এখানেই সেটা বলে ফেলো, না হয় থামো কারণ আমি চাই না আমার বাসার আশেপাশের ভবঘুরের দল তোমার এসব কথাবার্তা শুনতে পাক আর তোমার সাথে এমন কোনো আচরণ করুক যা তোমার অপছন্দনীয় হবে অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন আমার ভবুগুড়ে প্রতিবেশীরাও তোমার এসব কথার সাথে একমত হবে না ওয়াইস আল করিকে বালকেরা পাথর ছুঁড়ে মারত তিনি কেবল নীরব দর্শকের মতো তাদের পাশে দাঁড়িয়ে বলতেন তোমরা যদি আমাকে মারতেই চাও তাহলে বড় বড় পাথরগুলো রেখে ছোট ছোট পাথর নাও নয়তো আমার পা থেকে রক্ত ঝরবে আর আমি কেয়ামুল লাইল আদায় করতে পারব না মালিক ইবনুদ্দিনারকে একবার এক মহিলা বললেন তুই একটি ভণ্ড তিনি বললেন আপনি এমন এক নাম উচ্চারণ করেছেন যা সমগ্র বস্রাবাসীর কেউ কোনদিন আমার ব্যাপারে বলতে শোনেনি তারা এসব অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন তাদের নানাভাবে অভিযুক্ত করা হয়েছে কেউ একজন একবার সালিম ইবনে আবদুল্লাহ ইবনে অমরকে বলল তুমি একজন ভণ্ডশাইক সালিম বললেন তুমি খুব ভুল কিছু বলনি ভাই সম্ভবত তুমি ঠিকই বলেছ এই কথা বলে তিনি চলে গেলেন এক ব্যক্তি একবার আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিঅল্লাহুত আনহুমাকে গালিগালাজ করতে লাগল আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা ছিলেন রাসুল উল্লা সাল্লু আলহ্লামের চাচাত ভাই বিজ্ঞ ইমাম শাইক ও আলিম যখন সে থামলো ইবনু আব্বাস রাজিউল্লাহ তাহ আনহুমা তার ছাত্র ইকরিমাকে বললেন এই লোককে বলো তার প্রয়োজন পূরণের জন্য কিছু লাগবে কিনা লোকটি কথা শুনে লজ্জায় মাথা নিচু করে চলে গেল এরাই হলেন আমাদের ইমাম তারাও এসবের মুখোমুখি হয়েছেন তারা রাগেননি এগুলো তাদের দমাতে পারেনি কিংবা নিজ পথ ও তাঁদের মধ্যেও এসব আচরণ সহ্য করেছেন তিনিও অব্যাহতি পাননি সহি আছে আবদুল্লাহ ইবনেমা সৈদ রাজিউল্লাহ তালু বলেছেন রাসুল উল্লাহ সাল্লু আলহ্লাম একবার কিছু মাল বন্টন করছিলেন एम समय आनसारी दे उठल वल्ला बंटन आल्ला पचंद अनुजी है प्रिय रसुल्लाम बेपारे अभिजोग निसंदेह एटी मारत्म विषय আমি অবশ্যই রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামকে এ কথা জানাবো ইবনে মাসরউদ বললেন আমি রাসুল উল্লাহর দিকে এগিয়ে গেলাম তিনি তখন তার সাহাবিদের সাথে ছিলেন অত্যন্ত দৃঢ়তার সাথে তাকে আমি কথা জানালাম রাসুল উল্লা সাল্লাহ আলী উপর তা এতখানি প্রভাব ফেলেছিল যে সাথে সাথে তার চেহারা পরিবর্তন হয়ে গেল এটা তার উপর প্রভাব ফেলেছিল কারণ তার বিরুদ্ধে সম্পদ বন্টনে বে অভিযোগ করা হয়েছিল যার ঘরে একাধারে তিন দিন কখনো চুলা জ্বলেনি আজ তাকে সম্পদ বন্টনের ব্যাপারে অভিযুক্ত করা হচ্ছে তার চেহারার এমন পরিবর্তন দেখে ইবনে মাসউদ আফসোস করতে লাগলেন যে তাকে তিনি এ কথা কেন জানাতে গেলেন तर रसुल्ला अलहल्लमूसा अलही के बस कष्ट दे सहयर সাল্লাম কিভাবে রাগকে দমন করেছেন তিনি বলছিলেন মূসা আলিহাসাল্লামকে তার চেয়েও বেশি কষ্ট দেয়া হয়েছিল এবং তিনি অনেক বেশি সহ্য করেছেন কাজেই আপনাকেও এভাবেই চিন্তা করতে হবে এমন দৃষ্টিভঙ্গি রাখতে হবে यह घटना प्रसंगे मंत्य करते गू हजार रही महल्ला जानते अनेक योग्यतापन्न व्यक्ति मर्माहत हवा एक स्वाभाविक विषय আপনি কাউকে এ ব্যাপারে অভিযুক্ত করতে পারেন না যে সে কেন এটা বা ওটা শুনে বিপর্যস্ত হয়ে পড়ে বরং বিপর্যস্ত হওয়া তো ঠিকই আছে কাউকে অন্যায়ভাবে কিছু বলা হলে সে যদি রাগান্বিত হয় তবে সেটা জাইজ কিন্তু আমাদের সবার উচিত সব কাজে সব বিষয়ে রাসুল উল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামের আদর্শের অনুসরণ করা এখানে লক্ষণীয় বিষয় হল রাসুলের চেহারায় ক্রোধের ছাপ ফুটে উঠেছিল চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছিল কিন্তু তিনি তা নিয়ন্ত্রণ করেছিলেন কখনও ক্রোধকে আপনার আচরণের সীমা লঙ্ঘন করার সুযোগ দেবেন না এখানে শিক্ষণীয় হল সাবর অবলম্বন করা যখনই আপনাকে আপনার ব্যাপারে অন্যায় ভাবে কিছু বলা হবে রাসুল উল্লাহু আলহ্লাম যেভাবে আপনার চেয়েও অনেক বেশি কষ্ট দেয়া হয়েছিল আপনার সম্পর্কে তাই বলা হয় যা বলা হতো আপনার পূর্ববর্তী রাসুলদের সম্পর্কে সুলাফুসিলের আয়াত যা বলে আপনার উপর প্রয়োগ করুন আপনাকে যা বলা হচ্ছে রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামকেও সেই একই কথা বলা হয়েছিল সুতরাং শান্ত হন আল্লাহ সুবহানাহু আলা আমাদের সৃষ্টিকর্তা দাতা ও পালন रिजिक सरबराह करें लालन पालन करें रधकारे रूह बेर आनंद सकाल हम आरोप फिरिए दें अथच एर पर आल्ला सम्पर् बजे मंत्य कर মন্দ ও বিরক্তিকর কথা শ্রবণে আল্লাহ চেয়ে বেশি ধৈর্যশীল আর কেউ নেই তারা আল্লাহর জন্য সন্তান নির্ধারণ করেছে এর মাধ্যমে আল্লাহকে গালমন্দ করে অথচ এরপরেও আল্লা তালা তাদের সুস্বাস্থ্য ও রিজিক দান করেন আমাদের রাসুল মানুষের অভিযোগ থেকে মুক্ত নন ভিটামিন যেমন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তেমনি এগুলো জানা ও তরতাজা রাখার মাধ্যমে আপনার সাবরের মাত্রাও বহু বেড়ে যাবে নিজেকে দৃঢ় মুসলিম হিসেবে গড়ে তুলুন কেননা যখন শক্ত পরিস্থিতি তৈরি হয় তখন শক্ত মানুষই পারে বাধাকে অতিক্রম করতে পরবর্তী পয়েন্ট পরীক্ষার মুখোমুখি হলেই তাওবা করুন আল্লাহর রহমতের প্রত্যাশী হন সব সময় মনে রাখবেন আপনি যখনই কারো ক্ষতি দ্বারা পরীক্ষার সম্মুখীন হবেন আল্লাহর দিকে ফিরে যাবেন তাওবা করবেন আপনি যদি একজন দায়ীও হয়ে থাকেন আপনার বিপদ কষ্ট কিংবা আপনাকে নিয়ে করা আজেবাজে বাজে মন্তব্য যদি ইসলামী মূল্যবোধের কারণেও করে থাকে তবুও এমন যে কোনো পরিস্থিতিতে তাওবা করুন এমনকি আপনি হকের উপর থাকার পরেও যদি তারা আপনাকে দু একটা বিশেষ নামও দেয় তবু ইস্তিকফার করুন বাড়িতে গিয়ে আপনার ঘরের দরজা বন্ধ করে দিন ইস্তিকভার করতে থাকুন ইমাম সবখানেই কিছু না কিছু বাণী থাকত যেগুলোর সারমর্ম হল আপনি যখন অন্যদের দ্বারা কষ্ট পাবেন কিংবা অভিযুক্ত হবেন তখন ইস্তিকফারের মাধ্যমে আল্লাহর দিকে ধাবিত হন আপনি হয়তো হকপন্থী মুসলিম হতে পারে তারা কাফিরদের সবথেকে নিকৃষ্ট ব্যক্তি কিন্তু হতে পারে আপনার কোনো গুনার কারণে আজ তারা আপনার উপর জেল অভিযোগ, কিংবা মিডিয়া অভিযোগের মাধ্যমে নিজেদের কর্তৃত্ব ফলাচ্ছে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল পাশাপাশি আপনার সাথে যাই হোক না কেন যদি আপনাকে তাদের কোন বিষ বাক্য শুনতে হয় কিংবা তারা আপনার ক্ষতি করে তবুও অন্তরে সবসময় দয়া অনুভব করুন তাদের প্রতি অন্তরে দয়ার অনুভূতি বজায় রাখুন যদিও আপনার সাথে প্রতারণা করা হয় আপনার দুর্বলতার সুযোগে আপনাকে অভিযুক্ত করা হয় এমন কেউ যারা আপনার কাছ থেকে নানাভাবে উপকৃত হয়েছে আজ তারা আপনার বিরুদ্ধে হঠাৎ দাঁড়িয়ে যায় বাস্তবে অনেকের সাথেই এমন ঘটে এই রকম প্রচুর ঘটনা আছে আপনি হয়তো তাদের কোনো একটি কাজ করে দিয়েছেন সাহায্য করেছেন আর আচমকা তারা আপনার উপরই আঙুল তুলেছে আপনার জীবন আসলে শুধু আপনার মাঝেই সীমাবদ্ধ নয় যেমন আমার পরিচয় কেবল আহমদ না আমি আপনি দুনিয়াতে একটি গুরু দায়িত্ব নিয়ে এসেছি সুতরাং দাওয়ার পথে আপনাকে যদি কোনোভাবে কষ্ট প্রতারণা কিংবা ক্ষতির সম্মুখীন হতে হয় ও নির্দয় হবেন না বরং হৃদয় নরম করুন तुम ऊपर नहीं जाओ तुम्हरा मुक्त तुम्हारा खुशी जो প্রতি আল্লাহ দয়া করেন যারা জমিনে আছে তাদের প্রতি তোমরা দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনিও তোমাদের প্রতি দয়া করবেন আমাদের রসুল উল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন বুখারি ও মুসলিমের অপর এক হাদিসে এসেছে ইন্হু মন্হাম লাউরহাম নিশ্চয়ই যে দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না এই ব্যাপারে ইউসুফ আলহ ইসালামের ঘটনাটি উল্লেখ করা যেতে পারে ইউসুফ আলহামের এই ঘটনাটি অত্যন্ত সুন্দর আর এই ব্যাপারে চমৎকার কিছু তথ্য আমি আমার সাইকদের কাছ থেকে পেয়েছি ইউসুফ আলাই ইসালাম যখন কারাগার থেকে মুক্তি পেলেন তিনি ছিলেন শক্ত সামর্থ্যবান তিনি পুনরায় তার ভাইদের সাথে মিলিত হলেন তিনি চাইলেই তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন হে আমার পিতা এটাই আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা আমার পালন কর্তা একে সত্যে পরিণত করেছেন নিশ্চয়ই তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন আমাকে কারাগার থেকে মুক্ত করে সুরা ইউসুফের আয়াত তার তো এতদিন পরে এটাই বলা উচিত ছিল যে আল্লাহ আমাকে কুয়া থেকে মুক্ত করে আমার প্রতি অনুগ্রহ করেছেন কিন্তু তিনি কুয়ার কথা না বলে কারাগারের কথা কেন বললেন কারণ তিনি তার সহদর ভাইদের কথা মনে করিয়ে দিয়ে তাদের মনে কষ্ট দিতে চাননি অথচ তারা তার সাথে যা কিছু করা যায় তার সবই করেছিল এখন তার কাছে বেশ শক্ত প্রমাণ আছে কিন্তু তিনি কুয়ার ব্যাপারটি সম্পূর্ণভাবে এড়িয়ে গেলেন যাতে তার ভাইরা নিজেদের অতীতকৃত কর্মের কথা মনে করে কষ্ট না পান তিনি এখন স্বাধীন ও কর্তৃত্বের অধিকারী কিন্তু তিনি মহানুভব তার বাবা মহানুভব তার দাদা মহানুভব তার দাদার বাবাও মহানুভব যেমনভাবে সহিদি এসেছে রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম মহান ব্যক্তির হাতে যখন ক্ষমতা থাকে সে সবাইকে ক্ষমা করে দেয় ক্ষমতা থাকার পরেও যে ক্ষমা করে দেয় সেই প্রকৃত দয়ালুক অনেকেই আপনার আপনার বিরুদ্ধে কথা বলতে পারে পারে আড়ালে নিয়ে বাজে মন্তব্য করতে আর এটা প্রায় আপনি কারো উপকার করলেন আর আচমকা তারা আপনাকে নিয়ে গিবত করতে শুরু করলো তারা ইন্টারনেটে গিয়ে আপনার ব্যাপারে মর্যাদা হানিকর কোনো মন্তব্য করল কাফিররা শুরু থেকেই আপনার পেছনে লেগেছিল আর এখন উম্মার একটি দলও আপনার বিরোধী হয়ে গেছে আপনার হয়তো এখন অনেক জোরালো প্রমাণ আছে আপনি এর বদলা নিতে পারেন চাইলে তাদের মুখোশ খুলে দিতে পারেন কিন্তু আপনার সবর আপনাকে এ থেকে বিরত রাখবে দয়াশীল হন এটাই দায়ীদের পন্থা আচ্ছা কোন জিনিস ইউসুফ আলাইসালামকে এতখানি সবর করতে শেখালো যে তিনি তার ভাইদের অনুভূতিতেও আঘাত করতে চাইলেন না তার ভাইদের এমন আচরণ এবং তাদের কারণে তাকে ও তার বাবাকে যে সীমাহীন কষ্ট দুর্ভোগ ও বিপদের মাঝে দিয়ে যেতে হয়েছে এর বিপরীতে তিনি তাদের প্রতি কোনো ধরনের তিক্ততাও প্রকাশ করলেন না এর মূল কারণ হল তাঁর অন্তর সময় আল্লাহর দিকে ঝুঁকে থাকত মনে রাখবেন এই জীবন এই দাওয়া আপনার নিজের ব্যাপার নয় এ সবকিছুর উদ্দেশ্য হল ইসলাম আল্লাহ সুবহায়না তায় ও রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম ইউসুফ আলহাম আল্লাহকে এত বেশি পরিমাণে স্মরণ করতেন যে শেষ পর্যন্ত তিনি যখন পুনরায় তাদের সাথে মিলিত হলেন এবং কর্তৃত্বের অধিকারী হলেন শুরু থেকে শেষ অবধি তিনি কেবল আল্লাহর কথাই বলেছেন তিনি বললেন ওয়কাদ আহসেনাবি তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন অর্থাৎ তাকে কারাগার থেকে মুক্ত করে আল্লাহ সুভায় তার প্রতি অনুগ্রহ করেছেন সব শেষে তিনি বললেন আমার পালনকর্তা যা চান কৌশল ও নিপুণতার সাথে সম্পন্ন করেন নিশ্চয়ই তিনি বিজ্ঞ প্রজ্ঞাময় সুলা ইউসুফের একশো নম্বর আয়াত। ইউসুফ আলহ ইসালাম আল্লাহর শরণের মাধ্যমে তার বক্তব্য শুরু করলেন এবং আল্লাহর স্মরণ করার মাধ্যমেই তা শেষ করলেন এ কারণেই তার ভাইদের প্রতি তার কোন ধরনের খারাপ কিংবা সৃষ্টি হয়নি তেমনি দায়ী হতে হলে আমাদের ইব্রাহিম আলিহ ইসলামের মতো হতে হবে তিনি নিজেকে আগুনে সপে দিয়েছিলেন তিনি মেহমানদের আপ্যায়ন করতে গিয়ে নিজে খাবারের কষ্ট করেছেন তিনি তার সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন আপনি শুধু দিতে থাকবেন আপনি দিয়েই যাবেন কোনো বিনিময় কিংবা প্রতিদানের আশা করবেন না নিজেকে আদর্শে পরিণত করুন কোনো বিনিময় নেবেন না আর যদি বিনিময় প্রত্যাশী হয়ে থাকেন তবে কেবল ক্ষতির আশাই করুন আপনি কেবল দান করুন ত্যাগ করুন যখন পরীক্ষা আসবে সাবর করুন এর চূড়ান্ত বিনিময় হিসেবে আল্লা তালার কাছ থেকেই প্রতিদান পাবেন আর সেটা কি ওয়াবাশিরি সাবির কিন্তু সুসংবাদ দাও সাবরকারীদের সাবরকারীদের জন্য রয়েছে প্রশংসা বিপদ আপতিত হয় তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে আমরা তাঁরই দিকে ফিরে যাব এরাই হচ্ছে সেসব লোক যাদেরকে আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত অর্থাৎ ক্ষমা ও করুণা প্রদান করা হয়েছে আর আয়াত আপনি যদি করেন তবে আপনি আল্লাহর পাবেন আপনার উপর আল্লাহর আল্লা বর্ষিত হবে আল্লাহ আপনার মর্যাদা উন্নীত করবেন এত সব অনুগ্রহের কারণটা কি কারণটা কেবলই সাবর আল্লাহ আপনাকে প্রাপ্তদের অন্তর্ভুক্ত করবেন সুতরাং সাবর অবলম্বন করুন শেষ কথা হল অধিকাংশ পরীক্ষা আপনি এড়াতে পারবেন না কখনো কখনো সাবর অবলম্বন করা ছাড়া আর কিছুই মৃত্যুর সম্পদের ক্ষতি প্রত্যেককে এর মাধ্যমে পরীক্ষা করা হয় বিয়ে সংক্রান্ত নানা সমস্যা সবাইকে কমবেশি এগুলোর মাছ দিয়ে যেতে হয় এগুলোর আলাদা কোনো বিশেষত্ব নেই কিন্তু দাওয়ার পথে সাবরের বিশেষ মর্যাদা আছে দিনের উপর অটল থাকা এবং এর উপর সাবর করা অবশ্যই বিশেষ মর্যাদার দাবি রাখে কেন কারণ অন্যান্য পরীক্ষাগুলো আপনি চাইলেও এড়াতে পারবেন না কিন্তু দাওয়ার ক্ষেত্রে আপনি চাইলেই একে এড়িয়ে চলতে পারেন দিন ইসলামের বেলায় আপনার এই সুযোগ ও সামর্থ্য আছে যে আপনি এর পরীক্ষাগুলো এড়িয়ে চলবেন কিংবা এর মুখোমুখি হবেন না এমনকি পরীক্ষা আসার আগেই আপনি তা পরিত্যাগও করতে পারেন এর ওজোর হিসেবে আপনি বলতে পারেন আপনি বাধ্য হয়েছেন সালাতের সময় কাজে ব্যাঘাত ঘটে তাই আমাকে বাধ্য হয়ে সালাদ বাদ দিয়ে কাজ করতে হয় আর ঈশার পর বাসায় আসলে পুরো পাঁচ ওয়াক্ত সালাদ একসাথে আদায় করে নেই দাওয়ার কারণে আমাকে নজরদারিতে পড়তে হবে কিংবা অনেক যন্ত্রণা পোহাতে হবে তাই আমি এসব ছেড়ে দিয়ে আমার স্ত্রী সন্তানদের নিয়ে থাকতে চাই ঠিক এইসব কারণেই সাবর হচ্ছে সর্বোত্তম কারণ এটা হচ্ছে রাস্তায় এ প্রকার আল্লাহরের মর্যাদা সর্বোত্তম আপনাকে এখানে আল্লাহ পোহাতে হচ্ছে আর আপনি এর উপর সাবর করছেন আপনি চাপে পড়ে নয় বরং নিজ ইচ্ছায় সবর করছেন এটা এমন এক বিশেষ আমল যা দ্বারা আলফিডাউসে আপনি এমন এক উঁচু অবস্থানে পৌঁছাবেন অন্যান্যদের আমল যা পারবে না এ ধরনের পরীক্ষার মাধ্যমে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করতে চান আপনাকে প্রবেশের প্রথম মুহূর্তটির কথা স্মরণ করুন সময় সেই মুহূর্তটির কথা স্মরণ করবেন আপনার মনে গেথে রাখবেন কল্পনা করুন দুনিয়াতে সবচেয়ে কষ্টে কাটানো ব্যক্তিকে ইয়াম আল কেয়ামার দিনে আল্লাহ সুবাহানা কয়েক মুহূর্তের জন্য মাত্র কয়েক মিলিসেকেন্ডের চেয়েও কম মুহূর্তের জন্য জান্নাতে প্রবেশ করাবেন তারপর আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন তুমি কি এর আগে কিছু দেখেছিলে তাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে কি তুমি কোনো কষ্টে ছিলে সে বলবে ওয়াল্লাহি না কোনো কষ্টই ছিল না আমার দুনিয়ার জীবনে সে কিছুই মনে করতে পারবে না কেবল সেই দৃশ্যটা কল্পনা করুন এটা আপনাকে সবরের শক্তি যোগাবে পরিশেষে আমি আমার বাবা শাইক মুসা জিব্রিলের কিছু প্রজ্ঞাসম্পন্ন কথা দিয়ে এই দাস শেষ করব এগুলো স্বর্ণাক্ষরে খোদাই করে রাখার মতো কিছু কথা কেবল সুন্দর কথার জন্যই নয় তিনি যে সময়ে যে অবস্থানে এসব বলেছিলেন সে কারণেও এগুলো গুরুত্বের দাবি রাখে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এর পুরো প্রেক্ষাপটটি আপনাদের সামনে তুলে ধরছি কারাগারের একটা সময় আমরা সলিটারি সেলে কাটিয়েছি তারা আমাকে ও আমার বাবাকে আলাদা রেখেছিল কারাগারের যে ধরনের কক্ষে রাখা হয়েছিল সেটা এত ছোট ছিল এত ছোট ছিল যে ডাবল সাইজের একটা ম্যাট্রেসও সেখানে আটবে না খুব বিশাল আলিশান সাইজের কোন ম্যাট্রেস না মাত্র ডাবল সাইজের ম্যাট্রেসও সেখানে জায়গা হবে না কারাগারটি বানানো হয়েছিল প্রায় একশো বছর আগে আর এটা সলিটারি সেল বানানোর জন্য উপযুক্ত ছিল না প্রত্যেক সপ্তাহে জেলার এসে ঘুরে যেত সে প্রতিটি কক্ষের সামনে গিয়ে দাঁড়াত আমি তাকে জিজ্ঞাসা করলাম আমাকে কেন সলিটারিতে রাখা হয়েছে সে বলল কারণ তোমরা সন্ত্রাসী তুমি তোমার সেলের অন্যান্যদের এই মতাদর্শে গড়ে তুলতে পারো তাদের সংগঠিত করতে পারো তো আমি বললাম তোমার এই কথার প্রমাণটা কি সে বলল এক মুসলিম ইমাম তোমার সম্পর্কে এক দীর্ঘ রিপোর্ট দিয়েছে এটা তর্ক করার মতো কোনো বিষয় ছিল না আর সাধারণত আমি তাদের সাথে বেশি কথাবার্তায় জড়াতাম না অল্প যে কয়েকবার আমি তাদের সাথে কথা বলেছিলাম এটা ছিল তার একটি আমার বিরুদ্ধে এক মুসলিম ইমাম রিপোর্ট করেছিল আসলে মুসলিম উম্মার এত সমস্যার মূলে রয়েছে এই মুনাফিকরা সে আমেরিকার মুসলিমদের মধ্যে বেশ পরিচিত এক নাম আমি জেলে যাবার আগে ব্যক্তিগতভাবে তাকে কখনো চিন্তাম না কিন্তু কারাগারে আসার কয়েক মাস পর আমাকে সলিটারিতে রাখার আগে সে নিজে থেকে এসে আমাকে জানালো তার প্রাক্তন স্ত্রী ও মেডিক্যাল পড়ুয়া মেয়ে আমার দার্সের নিয়মিত ছাত্রী ছিল সে আমাকে এগুলো জানানোর পর আমি তাদের ব্যাপারে মনে করতে পারলাম তারা আমার নিয়মিত ছাত্রী ছিল কখনোই আমার দার্স মিস করত না এই সলিটারি বন্দি দশার এমনই করুণ অবস্থা ছিল যে যে নয় মাস আমরা সেখানকার পৃথক পৃথক কক্ষে অবস্থান করেছিলাম এরই মাঝে সেখান থেকে অনেক লাশ বের হয়েছিল তো আমি জেলারকে বললাম তুমি যদি আমার বেলায় এই অভিযোগ করো কিন্তু আমার বাবার ব্যাপারে কি বলবে সে আমার বাবার ক্ষেত্রেও একই কথা বলল যদিও আমার বাবা জেলে খুব অল্প কথাই বলতেন আমি বললাম আমাদেরকে আলাদা করে রাখা হয়েছে ঠিক আছে কিন্তু আমি তাকে দেখতে পারি না কেন সে বলল কারণ তোমরা সবাইকে মৌলবাদী বানাও তাই তোমাদেরকে সবার কাছ থেকে পৃথক রাখা হয়েছে তো আমি তাকে বললাম ঠিক আছে আমার ও আমার বাবার বিরুদ্ধে এই অভিযোগ করা হয়ে থাকলে আমরা দুজনই এই রোগে আক্রান্ত আর তোমার কথা মতো তুমি আমাকে ও আমার বাবাকে একই কক্ষে রাখলেও এটা অন্যদের মাঝে সংক্রমিত হবে না এই মূর্খ কিছুক্ষণ চিন্তা করে চলে গেল সে চলে যাবার সময় একটি আদেশনামা দিয়ে দিল যে আমাকে ও আমার বাবাকে একই কক্ষে রাখা যেতে পারে বাবার সাথে কাটানো সেই দিনগুলোই ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত মোট নয় মাসের প্রায় তিন চার মাস আমরা পৃথক সলিটারি সেলে কাটিয়েছি আমরা একসাথে থাকার আগে ও পরে যাই ঘটতো না কেন আমার বাবার মুখে সব সময় হাসি লেগে থাকতো আজ অবধি তাই আছে আমি আমার বাবাকে ধৈর্যশীল ও পরিতৃপ্ত পেয়েছি এবং কখনোই তার মাঝে কোনো রকমের অসন্তোষ লক্ষ্য করিনি আল্লাহ আল্লাহ তাল্লা তাকে নেক আমল সমৃদ্ধ দীর্ঘায়ু দান করুন দুটো ম্যাট্রেসের আকারের চেয়েও ছোট এই সেলটিতে উপরে ও নিচে দুটো বিছানা ছিল যাই হোক সেলটির হাঁটার জায়গা এত কম ছিল যে একটা জায়নামাজ বিছানো যেত না আর এর সাথেই ছিল বাথরুম উপরের বিছানায় বসে আমি আমার বাবাকে সালাত আদায় কুরআন তেলাওয়াতে মগ্ন থাকতে দেখতাম তার মুখে হাসি লেগেই থাকত তিনি জোরে তিলাওয়াত করতে ভালোবাসতেন কারাবাসীরা প্রতিরাতে তার তাঁর সুরা কাহাফের তিলাওয়াত শুনতে পছন্দ করত তিনি সব সময় হাসি মুখে থাকতেন সবার সাথে হাসি মুখে কথা বলতেন কারাবাসীরা চিৎকার করে তার কাছে নসিহা চাইত তিনি নসিহা দিতেন একটা সময় ছিল যখন বাবা সেলের গ্রীলে দাঁড়িয়ে খুদ্বা দিতেন গ্রিলের সামনে দাঁড়িয়ে জোরে বললে সবাই শুনতে পেত খুদ্বায় তিনি মুসলিম ও অমুসলিম সবাইকেই নাসিহা দিতেন সলিটারিতে থাকা অবস্থায় অনেকেই তার মাধ্যমে ইসলাম গ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ আলামিন ইবনুল কাইম তার উস্তাজ ইবনু তাইমিয়া রাহমার ব্যাপারে বলেছেন যখন আমাদের ইমান দুর্বল হয়ে যেত আমরা আমাদের সাইক ইবনু তাইমিয়ার স্মরণাপন্ন হতাম তার কথা আমাদের ইমানকে তরতাজা করত আমার বাবার ক্ষেত্রেও আমি তাই লক্ষ্য করেছি আল্লাহ তাকে সমৃদ্ধ আমল বিশিষ্ট দীর্ঘায়ু দান করুন একমাত্র গভীর রাত ছাড়া তার বরকতময় চেহারা থেকে এক মুহূর্তের জন্যও হাসি মুছে যেত না সেই সময়টাতে একমাত্র গভীর রাতে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাততেন সিজদায় পড়ে আল্লা তাল্লার ক্ষমা ও করুণা ভিক্ষা চাইতেন কারাগারে বরফ জমাট শীত ছিল এর তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছিল আর মিশিগানের আবহাওয়া তখন এরকমই ছিল তাপমাত্রা একেবারে জিরোর নিচে নেমে গিয়েছিল তারা আমাদের কাছ থেকে কম্বলগুলো নিয়ে গিয়েছিল আর আমাদের সেই বিল্ডিংয়ে শীতাতোপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও ছিল না বিল্ডিংটি ছিল অ্যাসবাস্ট দিয়ে তৈরি সেন্ট্রাল হিটিং বা কোনো ধরনের হিটিং সিস্টেম ছিল না কখনো কখনো দিনের পর দিন চলে যেত উদ্দেশ্যমূলকভাবে তারা আমাদের খাবার দিত না শুধুমাত্র পানি খেয়ে আমরা কাটিয়েছি ইরাক ফেরত নির্দয় ও নিষ্ঠুর হৃদয়ের পশুগুলো নিরীহ কারাবাসীদের উপর তাদের আক্রশ মেটাতে চাইত আসলে তাদের পশু বলা উচিত না এতে বরং পশুকে অসম্মান করা হয় তবে কয়েকজন ব্যতিক্রমও ছিল আমার এক ম্যাক্সিকান গার্ডকে মনে আছে যে কিছুদিন আগেই ইরাক থেকে এসেছিল সে ছিল ম্যাক্সিকার সেনাবাহিনীতে যোগ দেয়ার মাধ্যমে সে আমেরিকার নাগরিকত্ব পেয়েছিল ওদের একটি আইন হচ্ছে কেউ যদি কয়েক বছর ব্যাপী আমেরিকান আর্মির হয়ে যুদ্ধ করে তবে তাকে তাদের দেশের নাগরিকত্ব প্রদান করা হয় এই গার্ডটি নিয়মিত আমাদের সেলের সামনে এসে দাঁড়াত আমার বাবার দিকে খেয়াল করে সে কেঁধে ফেলত আর বলত আমি জানি না তারা কিভাবে আপনাদের সাথে এটা করতে পারছে তবে এরা হচ্ছে ব্যতিক্রম আর ব্যতিক্রম দিয়ে কখনো সাধারণকে মাপা যায় না আমার ও আমার বাবার কক্ষ আলাদা করে দেবার কয়েক দিন আগের কথা আমি উপরে শুয়ে আমার বাবার নূর সম্পন্ন চেহারা ও উজ্জ্বল হাসির দিকে তাকিয়েছিলাম তিনি তখন হাঁটছিলেন এটা ছিল তার অভ্যাস তিনি হাঁটতেন আর কুরআন তেলাওয়াত করতেন আমি বললাম ইয়া আবাতি বাবা আপনার কি কখনো নিজের ইমান নিয়ে সংশয় হয়েছে কিংবা কখনো কি মনে হয়েছে যে আমরা যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি এ কারণে আপনার ইমান দুর্বল হয়ে গেছে কারাগারের নির্যাতন থেকে বিচ্ছিন্নতা তার নিজের শারীরিক অসুস্থতা আমার মায়ের অসুস্থতা আল্লাহ তাকে জান্নাতুল ফিডাউসে পৌঁছে দিন সম্পদের ক্ষয়ক্ষতি প্রায় সব কিছুরই ক্ষয়ক্ষতি বিপদে নিজের পাশে চেনা একজন মানুষকেও না পাওয়া এবং আরও যা যা সম্ভব সব ধরনের অবস্থার ভেতর দিয়ে তাকে যেতে হচ্ছিল এটা হয়তো সেই অবস্থায় এসে পৌঁছেছিল যখন রাসুল অবশেষে যখন রাসুলরা নিরাশ হল এবং লোকেরা ভাবল যে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের কাছে আমার ইচ্ছা উদ্ধার করা একশো দশ নম্বর আয়াত তাদের উপর বিপদ ও কষ্ট এসেছিল আর এতে তারা এমনভাবে প্রকম্পিত হয়েছিল যে রাসুল ও তার সাথী ইমানদার লোকেরা বলে উঠেছিল আল্লাহর সাহায্য কখন আসবে হ্যাঁ নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটেই সুরা আল বাকার দুইশো নম্বর আয়াত রাসুল ও তার কাছের সহচরগণ তীব্র দারিদ্র ও দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছিলেন তারা এতটাই আক্রান্ত হয়েছিলেন যে রাসুল ও তার সহচরেরা বলে উঠেছিলেন কখন আসবে আল্লাহর সাহায্য এটা ছিল এমন পরিস্থিতি রাসুলগণ পর্যন্ত আশা দিয়েছিলেন তাই বলছি রাসুলগণও এসব অবস্থা পার করেছেন আমি আপনাদের এসব এজন্য বললাম যাতে আপনারা এই কথাগুলোর প্রেক্ষাপট অনুধাবন করতে পারেন কোন পরিস্থিতিতে তা বলা হয়েছিল সেটি অনুধাবন করতে পারেন হাজার কিংবা পাঁচশো ডলারের ম্যাট্রিসের উপর শোয়া কিংবা নরম গদির উপর স্ত্রীকে পাশে রেখে শুয়ে কথা বলা আর শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে কোন উষ্ণতা ছাড়া কিংবা উপরে বা নিচে কোনো কম্বল ছাড়া তক্তার মতো বিছানায় শুয়ে বলা কথা এক নয় কখনো কখনো এর একেবারে উল্টো অবস্থা হতো, গরমে তীব্র গরম থাকত অথচ সেখানে কোনো ফ্যান কিংবা এসি ছিল না দালানটি এত বেশি বদ্ধ থাকত যে খুব কম বাতাস যাওয়া আসা করতে পারত তো আমার বাবা আমার প্রশ্নের বিপরীতে আমার চোখের দিকে গম্ভীর ভঙ্গিতে তাকালেন এবং আমার সারা জীবনে জীবন্ত কারো কাছ থেকে শোনা সবচেয়ে অনুপ্রেরণামূলক কথাটি শোনালেন তিনি বললেন হাবিবি এটা যদি আমার সাথে না ঘটত তবেই বরং আমি সংশয়ে থাকতাম এটা যদি আমাদের সাথে না ঘটত তাহলেই বরং আমি আমার মানহাজ আমার কর্মপদ্ধতি নিয়ে সংশয়ে ভুগতাম उपहारे बसलिम एक जन दायी हिसेबी अपना के सब समय पथर ऊपर अटल थकते অন্যরা যে চোখে দুনিয়াকে দেখছে আপনাকে সেই চোখে দেখলে হবে না তাদের দৃষ্টিতে জীবন হচ্ছে প্রাথমিক শিক্ষা জুনিয়র স্কুল হাই স্কুল তাদের গ্রেড স্কুল সমাপ্ত করা তাদের জীবন কেবল আন্ডারগ্রেড মাস্টার্স কিংবা হয়তো পিএইচডি ডিগ্রি অর্জন করা এবং ভবিষ্যতে বা এই সময়ের মধ্যে হয়তো বাচ্চার জন্ম দেয়া তাদের বড় করে তোলা চাকরি বাকরি করা এসবেই তাদের জীবন সীমাবদ্ধ এসব কিছুর শেষে অবসর গ্রহণ তারপর রকিং চেয়ারে কোনো সমুদ্র কিংবা নিরিবিরি রিসোর্টে স্ত্রীর সাথে বসে নাতি খেলা দেখা আর মৃত্যুর প্রতীক্ষা করা কিন্তু একজন মুসলিম হিসেবে আপনার বেঁচে থাকার সুনির্দিষ্ট কারণ আছে এসব পার্থীন বলুন হে মোহাম্মদ আমার সলাহ আমার কুরবানি আমার জীবন আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই সুরাহ আল আন একশো বাষট্টি নাম্বার আয়াত আমার জীবন একমাত্র আল্লাহ সুহায় তালার জন্য আপনি একমাত্র এ কারণেই পরিশ্রম করবেন আপনার জীবনের সব দুঃখ কষ্ট একমাত্র একে ঘিরেই হবে আপনি কখনোই আল্লাহর কাছে এই দুঃখ কষ্ট চাইবেন না কিন্তু আপনি এর জন্য প্রস্তুত থাকবেন এর মোকাবেলা করবেন নীতি ও দিনের ধারককে সবসময় এ ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয় দুঃখজনক বিষয় হল আপনারা অনেক সন্ত্রাসী খুনি কমিউনিস্ট এবং নানা বিচিত্র মতাদর্শী বিশ্বাসী লোক উদাহরণস্বরূপ যদি আপনারা জন গার্ডি সহ আরো লোকদের বই কিংবা জীবনী পড়ে থাকেন যারা এসব নোংরা মতবাদ বিশ্বাসের ক্ষেত্রে অনেক ধৈর্য অবলম্বন করে অথচ একজন লা ইহা ইল্লা অনুসারীর মধ্যে এতটুকু সাবর দেখা যায় না এসব লোকের তুলনায় লা ইলাহা ইল্লা বহনকারীর সাবর অনেক কম বড় আজব বিষয় আমার বাবা আমাকে বলেছিলেন তিনি বিখ্যাত করই আবুবাক সাতরীর একটি সাক্ষাৎকার শুনেছিলেন আপনার সবাই তাঁর নাম শুনে থাকবেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিলাওয়াতের সময় আপনার কণ্ঠ এত করুণ শোনায় কেন তিনি বলেছিলেন আমি যেদিন কুরআন মুখস্থ করা শুরু করি আমি একের পর এক দুর্যোগের সম্মুখীন হই আর তা আমাকে ভীষণভাবে নাড়া দেয় সেদিন থেকে আজ পর্যন্ত সেই দুর্যোগগুলো আমাকে একের পর এক নাড়া দিয়ে যাচ্ছে এই হচ্ছে মিনের জীবন আপনাকে এর উপর সাবর করতে হবে অটল ও অবিচল থাকতে হবে এই ধরনের কাহিনীগুলো আপনার মন মগজ ও অন্তরে গেঁথে নেবেন এভাবে আপনি পরীক্ষার মোকাবেলায় সমর্থ হবেন আসলে এর মাধ্যমে আমি এই বার্তাটি পৌঁছাতে চেয়েছি যে অধিকাংশ মানুষই পরীক্ষায় হেরে যায় এমন অনেকের কথা শুনেছি চেষ্টা করলে আমি হয়তো কয়েকজনের নামও বলতে পারব আমি হয়তো কয়েকজনের নাম বলেওছিলাম কারণ তারা সেগুলো প্রকাশে করেছিল তারা সামান্য পরীক্ষা যেগুলোকে আসলে ঠিক পরীক্ষাও বলা যায় না এসবের সম্মুখীন হয়েই এই পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তারা দেখল দুনিয়া পাল্টাতে শুরু করেছে আর সবকিছুই কেমনভাবে জানে বদলে যাচ্ছে সুতরাং তারাও এর সাথে সাথে নিজেদের পরিবর্তন করে নিল সেই ব্যক্তি কিভাবে পরীক্ষায় পার পাবার আশা করে যেখানে সে নিজেই অন্যদের জন্য পরীক্ষার কারণ दाड़ाए के पास पा आशा करें अवश्य मीन मात्र सबाई आल्ला केवार आशा करी আলোচনা আমরা এখানেই শেষ করছি ইনসা আল্লাহআ পরবর্তী দার্সে আমরা শুরু করব এই তাফসিরটি চারটি প্রাথমিক মূলনীতির দলিল হিসেবে কাজ করবে बांगलाडियो सीजटर बकी पर्वगुल् श भिजिट कर मुबाशी मीडिया फेसबुक पेज डब्लिउ डब्लिउ डब्लिउ डट फेसबुक डट कम